আবু সাইদ খুজির রাজিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমরা যুদ্ধকালীন সময়ে গানিমত হিসেবে কিছু দাসী পেয়েছিলাম আমরা তাদের সঙ্গে আজল করতাম এরপর আমরা এ সম্পর্কে রাসিরউল্লাহ সাল্লা সাল্লাম এর কাছে জিজ্ঞেস করলাম তিনি উত্তরে বললেন কি তোমরা কি এমন কাজ করো একই প্রশ্ন তিনি তিনবার করলেন এবং পরে বললেন কিয়ামত পর্যন্ত যে রুফ পয়দা হবার তা অবশ্যই পয়দা হবে